বাংলা bon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 সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে পিস দেখছেন আমরা পরস্পরে আলোচনা করতে চাই কবিরা গুণা নিয়ে কারণ আল্লা সুফান নিজে ঘোষণা করেছেন যে ব্যক্তি কবিরা গুণা থেকে বেঁচে থাকবে আল্লাহ সুফান তারা নিজে তাকে ছোট্ট ছোট্ট সগিরা গুণাগুলো থেকে মুক্ত করে দিয়ে উভয় জগতে তার ভালোবাসা আর দয়ায় ধন্য করে দেবেন কিন্তু আমরা সবাই জানি কোন কোন গুনাগুলো কবিরা গুণা হ্যাঁ আর এই জন্যে আমাদেরই উদ্যোগ আল্লাহ সুফায়নতার আমাদের সকলকে তৌফিক দিন কবিরা গুণাগুলো সম্পর্কে ভালো করে জেনে এর থেকে বেঁচে থাকতে যাতে করে আমরাই হতে পারি সফল আর সমৃদ্ধ জাতি উভয় জগতে আল্লাহ আমাদের কবুল করোনা আমিন দিয়ে বন্ধু আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণা নিয়ে যা হলো কাতিল বা হত্যা করা মানুষ হত্যা করা নর হত্যা আল্লা সুফায়ন আফ আলা তিনি মানুষদের সৃষ্টি করেছেন আর আমাদের আদিপিতা আদম আলী হিসালুসলামকে সৃষ্টি করার আগে জাননাতে তিনি নিজেই ঘোষণা করেছিলেন ফিল খালিফা তিনি পৃথিবীর জন্যে খলিফা হিসেবে আমাদেরকে প্রেরণ করবেন আর এই জন্যে তৈরি করেছেন আদম আলি হিসালাতামকে আর আদম আলিহিসাম থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনীকে হাওয়া আলি হাসালাতামিজাল নর আর নারী ছেলে আর বৃদ্ধ এই পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন এই যে আমাদের তিনি সৃষ্টি করলেন এই পৃথিবীতে আর সরল হেদায়াত পাওয়ার জন্য যুগে যুগ নবী এবং রসুলগণ আলিহিম পাঠিয়েছেন তবে পৃথিবীতে কি চিরস্থায়ী করে তিনি আমাদের সৃষ্টি করেছেন না তিনি সৃষ্টি করেছেন যেমন জীবন ঠিক এমনি সৃষ্টি করেছেন মরণ বা মৃত্যু ঘোষণা করেছেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে মরণকেতা এবং জীবনকে রব্বুল আলমিন মরণকে আগে তকদিম করেছেন সামনে এনেছেন প্রথমে বলেছেন দ্বিতীয়বার বলেছেন জীবনের কথা তো মরণ আর জীবন মৃত্যু আর এই পৃথিবীতে পেছে থাকা সৃষ্টি করেছেন আল্লাসফান আর তিনি একটি আজল নির্ধারণ করেছেন নির্ধারিত সময়ে কি মরতে হবে কিন্তু মানুষ এই পৃথিবীতে জীবন যাপন করতে গিয়ে কারো স্বাভাবিক জীবন জীবনযাপনে আঘাত সৃষ্টি করে অন্যায়ভাবে কারো মরণ কারো মৃত্যু কারো হত্যা অথবা কাউকে নিহত করা ধরো কবিরাগো না তালা তার কঠিন ভাবে নিষেধ করেছেন বেঁচে থাকার অধিকার নিয়ে পৃথিবীতে জন্ম তাকে হত্যা করার অধিকার কারো নাই তবে বুলালামিন প্রদত্ত আইন এর অনুকলে দ্বন্দ্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজ আর সামাজিকতা রক্ষার জন্য যদি হত্যা করতে হয় এটা কেবল আইনের বিধান দ্বারা প্রমাণিত হবে অবস আনা হতলা জীবন আর মরণকে সৃষ্টি করেছেন কিন্তু হাঁ এই পৃথিবীর মানুষের বেঁচে থাকাকে নিশ্চিত করার জন্যে তিনি আবার আইনের অনুকলে। আইন এর বিধান দ্বারা প্রমাণিত বাস্তবতায় হত্যাকারীকে হত্যা করার আদেশ করেছেন এছাড়া রব্বুল আলমিন প্রদত্ত আইন এর অনুকূল ছাড়া কোনোভাবে কাউকে হত্যা করা যাবে না কারণ মানুষকে হত্যা করা কবির আগুনা আল্লাহ এই পৃথিবীর প্রথম সংগঠিত হত্যাকাণ্ডের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন সুরাতুল মায়েদা এর বত্রিশ নম্বর আয়াত আল কেরিমাতে যদিও এর ঠিক আগের দুটি আয়াত আল কেরিমাতে ধারাবাহিকভাবে এসেছে তবে সুরাতুল বত্রিশ নাম্বার আয়তেরবুল আলামিন কঠিন ভাষায় বলেছেন যদি কেউ অন্যায় ভাবে শত্রু তো কাউকে হত্যা করে তাহলে সে যেন তাবত মানবতাকে সকল মানুষদেরকে হত্যা করে। আল্লাহ সুফানোর এর মধ্যে পৃথিবীতে প্রথম সংগঠিত হত্যাকাণ্ডের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ সুফায় তালা বলছেন আদমা আলী সন্তানের বিবরণ এই ভাষায়কে আদেশ করে বলছেন নবী আপনি তেলাওয়াত করুন সবার সামনে আদমের দুই সন্তানের ঘটনা একজন কোরবানি করলো রব্বুল আলমী তার কোরবানিটি কবুল করলে আরেকজন কোরবানি করল তার কোরবানি কবুল হলো না চার কোরবানি কবুল হলো না আক্রুশে হিংসায় শত্রুতায় সে বলল আমি তোমাকে হত্যা করব। এবং শয়তানের প্ররোচনায় তাকে হত্যা করেই ফেলল যখন হত্যা করে ফেললো বটে তখন যদিও সে আফসুস করল কিন্তু পৃথিবীতে প্রথম সংঘটিত হলো হত্যাকাণ্ড হত্যা করার মাধ্যমে আর এই ঘটনাটুকু করিমে তুলে দিয়েছেন এই ঘটনার সূত্র ধরে বনী ইসরা সবার জন্য তিনি তা নির্ধারণ করে দিয়েছেন যদি কেউ কোন প্রাণের বিনিময়ে ছাড়া কোনো প্রাণকে অথবা সন্ত্রাস করার জন্য কাউকে হত্যা করে তাহলে সে যেন মানবতাকে হত্যা করল তবে যদি কেউ কোন একটি জীবনকে বাঁচিয়ে দিল তাহলে সেজন্য তাবৎ মানবতাকেই নতুন জীবন দিল এই যে হত্যার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন একটি প্রাণ অন্যায়ভাবে হত্যা করা মানে তাবৎ মানবতাকে হত্যা করা শুধু তাই না করলকারিমাসভান সতর্ক করেছেন যে ব্যক্তি ইমানদারকে ইচ্ছা করে হত্যা করবে চিরস্থায়ী জাহার নাম তার জন্য বন্ধুগণ করল করিমে রব্বুল আলমিন তুলে দিলেন হত্যার ঘটনা সতর্ক করিলেন আমাদেরকে সাবধান করলেন একটি প্রাণ মানে সকল প্রাণ একটি হত্যাকাণ্ড মানে সকল প্রাণকে হত্যা করা অপরদিকে একটি জীবন মানে সকল জীবন একটি জীবনকে বাঁচতে দেয়া তার মানে তাবৎ মানবতাকে নতুন জীবন দেয়া প্রিয় বন্ধু হত্যা আজ আমাদের সমাজে কেমন দেখুন একটু চিন্তা করে আজ কি আমরা প্রাণকে সম্মান করি বেঁচে থাকাকে মর্যাদা দেই, নাকি নরহত্যা মানুষকে হত্যা করা নিহত করা আজ স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিভাবে হয় আমাদের সমাজে আজ ব্যক্তিগত আক্রোশের কারণে সামাজিক বিরোধের কারণে দেশ জাতি আর রাষ্ট্রের পারস্পরিক শত্রুতার কারণে হতে পারে আগ্রাসী বাস্তবতায়ও এক জাতি আরেক জাতির উপরে চেপে বসে হত্যাকাণ্ড ঘটাতে থাকে মনে হয় যেন পৃথিবী আজ মানুষের যোগ্য নয় বিভিন্নভাবে যত হত্যাকাণ্ড ঘটছে শুধু তাই না দুর্ভাগ্যজনক সত্য আজ বিভিন্নভাবে খবরে প্রকাশিত হয় সন্তান তার বাবা মাকে হত্যা করে বাবা মা সন্তানকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে ঠিক এমনি আপন পরস্পর পরস্পরে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে এমন কোন দিনটি নাই যেদিনে কোনো হত্যাকাণ্ড ঘটে না অথচ এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকাটা তার মৌলিক অধিকার রব্বুল আলমী বেঁচে থাকার অধিকার দিয়ে প্রত্যেকটি মানুষকে পাঠান মরে যাওয়াটা রব্বুল আলমীর সৃষ্টি করেছেন কিন্তু কেউ কাউকে হত্যা করার অধিকার রাখে না আজকে আমাদের দেশ আর জাতিতে সর্বত্র তা ছড়িয়ে পড়েছে প্রিয় বন্ধু এই হত্যাকাণ্ড কখনো বা ভারাটিয়াদের মাধ্যমে ঘটানো হয় অথবা কখনো বা নিজেরাও হত্যাকাণ্ড সংগঠিত করে আবার কখনো কখনো ব্যক্তি নিজে আত্মহত্যা করে কেউ কাউকে হত্যা করাটা যেমন ঠিক আত্মহত্যা নিজে নিজেকে ধ্বংস করা যাবে না কিন্তু আজ বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন রূপে বিভিন্ন চেহারায় হত্যাকাণ্ড আমাদের মধ্যে হচ্ছে সর্বত্র আজ ছড়িয়ে পড়েছে যেমন বৃদ্ধ যেমন যুবক যেমন নর তেমন নারী তেমন শিশুরাও সুতরাং মানুষকে বেঁচে থাকার রাস্তা বাতলে দিতে হবে মৃত্যুর বা মরণ বা হত্যাকাণ্ডের বিভীষিকাময় বাস্তবতা থেকে মানুষকে মানুষকে বেঁচে থাকার অধিকার দিতে হবে মানুষকে হত্যা থেকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে তা হোক আত্মহত্যা অথবা নর হত্যা আজ সময় এসেছে পৃথিবীতে মানুষকে বেঁচে থাকার অধিকার দিতে হবে বেঁচে থাকার স্বপ্ন দিতে হবে জীবনের মর্যাদা দিতে হবে জীবনকে মূল্যায়ন করতে হবে কোনো না কোনোভাবেও যাতে হত্যাকাণ্ড সংগঠিত না হয় এই জন্য সবাইকে সজাগ হতে হবে হোক না তা গুপ্ত হত্যা হোক না তা আত্মহত্যা হোক না ভাড়াটিয়ে দিয়ে দিয়ে হত্যা প্রিয় বন্ধু রব্বুল আলমিন আমাদের সকলকে জীবনকে সম্মান করার তৌফিক দিন আজ সময় এসেছে পৃথিবীর মানুষদেরকে বেঁচে থাকার অধিকার দিতে জীবনের মর্যাদা দিতে জীবনের মূল্যায়ন করতে কোনোভাবেই যাতে হত্যাকাণ্ড সংগঠিত না হয় তা হোক আত্মহত্যা তা হোক গুপ্ত হত্যা তা হোক ভাড়াটিয়া দিয়ে হত্যা সকল হত্যাকাণ্ড থেকে মানুষকে রক্ষা করে সমাজকে নিরাপদে বাঁশযোগ্য করার সময় এসেছে আল্লাহ সকলকে এ ব্যাপারে পরস্পরে সহযোগিতা করার তৌফিক দিন আমিন বন্ধুগণ আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবার আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো আমাদের সাথেই থাকুন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 थ जा महान आल्ला कुरने उल्लेख कर सकाले मुहम्मद सलह मनिमुक्त সুহাইব বিন সিনান আর রুমিত রাজিয়ালু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত মুমিনের প্রতিটি কাজই তার জন্য মঙ্গলময় এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য তার স্বচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার জন্য কল্যাণকর তার ওপর কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকসাম যে জন্য ব্যবহার করেছেন সেই ব্যবহার করতে হুসেন খান মাদানী আব্দ আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 সালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার ছোট্ট বিরতির পর আবার ফিরে এলাম বন্ধু বল আমরা আলোচনা করছিলাম নর হত্যা মানুষকে হত্যা করানি। হোক যে কোনো জাতির যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনোভাবে হত্যাকাণ্ড কবিরা গুনা রবুল আলমী দা হারাম করেছেন কিন্তু আজ আমাদের সমাজে বিভিন্নভাবে হত্যাকাণ্ডকে উদ্ভুদ্ধ করা হচ্ছে যদি আমরা প্রথম বলতে চাই কেমন করে আজ আমাদের সমাজে সর্বত্র হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ছে এর প্রথম বলতে হয় এক নাম্বার অন্তত অবশ্যই বলতে হয় রাজনৈতিক আগ্রাসন এই জন্যে দায়ী রাজনৈতিকভাবে পরস্পর প্রতিপক্ষ কেউ কাউকে সহ্য করতে পারে না পরস্পরকে সহ্য করতে না পারার কারণে রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার জন্যে আগ্রাসী বাস্তবতায় পৃথিবীতে ছড়িয়ে পড়েছে হত্যাকাণ্ড অথচ এই পৃথিবীতে রাজনীতি সমাজনীতি কখনো হত্যা অথবা কাউকে মেরে ফেলার উপর ভিত্তি করে হতে পারে না এই পৃথিবীতে কোনো রাজনীতি মানুষকে সমৃদ্ধি দিতে পারে নাই যার হত্যাকাণ্ড বা রক্তের বন্যা দিয়ে ভেসে এসেছে দুর্ভাগ্য আজকের পৃথিবীতে রাজনৈতিক আগ্রাসন সামাজিকভাবে হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ার একটি বড় কারণ আর তাই সবাইকে সতর্ক হওয়া উচিত দ্বিতীয় আরেকটি কারণ রয়েছে সমাজে হত্যাকাণ্ড এতটা ছড়িয়ে পড়া। তা হলো সাংস্কৃতিক আগ্রাসন আজ বিভিন্নভাবে কালচারাল বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ধরনের ফুটেজ বিভিন্ন ধরনের উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন চ্যানেল বা টেলিভিশনগুলোতে যেভাবে বিভিন্ন চরিত্র তুলে ধরা হচ্ছে হত্যাকে একেবারে স্বাভাবিকভাবে এটা তুলে ধরার অপচেষ্টা হচ্ছে আর তাই বিভিন্ন আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্রপাতি দিয়ে পরস্পর মারামারি দেখে দেখে লোকজন হত্যাকাণ্ডে উদ্ভুদ্ধ হচ্ছে তাই যারা কালচার নিয়ে সংস্কৃতি নিয়ে মানুষ তথা জাতিগত জীবনবোধ নিয়ে চিন্তা করেন তাদেরকে সময় এসেছে এমন সংস্কৃতি মানুষের সামনে উপস্থাপন করা যাতে হত্যা নেই ভালোবাসা রয়েছে মারামারি নেই প্রেম আর প্রীতি রয়েছে পরস্পর ধাক্কাধাক্কি নেই অথচ রয়েছে সৌহার্দ্যতা আর সম্প্রীতি তৃতীয় আরেকটি কারণে হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ছে আর তা হল অল্প সময়ে অনেক সম্পদ অর্জনের অপচেষ্টা সম্পদের পিছনে দৌড়ানো টাকার পাগলা ঘুরুর পিছনে নিজেও মনুষ্যত্ব হারিয়ে ফেলে দৌরানুর কারণে আজ হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে জীবনটাকে দিয়ে দিচ্ছে টাকার জন্যে অথচ টাকা তো জীবনেরই জন্যে কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন না টাকাই সব টাকাই পেতে হবে তাই হত্যা গুম মারামারি কাটাকাটি সব করো নবিল্লাহমিদা আলী সুতরাং বুদ্ধ জেনে রাখতে হবে সম্পদ কতটুকু আপনার প্রয়োজন যতটুকুন ব্যবহার করেন যতটুকু খান আর পান করেন তাই তো অডেল সম্পত্তি যেটা আপনি ব্যবহার করলেন না তা তো আপনার সম্পত্তি নয় আপনার সম্পদ নয় নিজের বেঁচে থাকার যথার্থ সুন্দর বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সম্পদ এর বেশি না বেশি সম্পদের পিছনে দৌড়ে দৌড়ে আজ এমন এমনকি হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে আর তা হতে পারে কেউ হয়তো কাউকে ঋণ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অথবা বিনিয়োগ করেছেন চুক্তি লঙ্ঘন করছেন পরস্পর শত্রুতা ধাক্কা ধাক্কির এক পর্যায়ে হত্যাকাণ্ড হচ্ছে তাই বন্ধু আসুন না পরস্পরের লেনদেন আর অতিরিক্ত সম্পদ কামাই এর থেকে দূরে থাকি বন্ধুগণ কখনো কখনো আমাদের সমাজে হত্যাকাণ্ড হচ্ছে নারী ঘটিত কারণে কারণ কেউ কেউ একথাটাও বলেন যে এই পৃথিবীর অনেক হত্যাকাণ্ডের কারণ হলো নারী ঘটিত বিষয় কারণ মানুষেরা অত পুরুষ তথা সারা দুনিয়া এক জায়গায় বড়ো দুর্বল আর তাই নারীর সামনে নারীর উপলক্ষে অনেক হত্যাকাণ্ড হচ্ছে হতে পারে কখনো অসঙ্গত প্রেম আর ভালোবাসার নামে দুষ্টামি দুরাচারিতা কখনো বেবিচার এই সব বাস্তবতায় নারী ঘটিত কারণে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে সুতরাং নারীকে ইস্তাম প্রদত্ত সম্মান আর মর্যাদা রক্ষা করে মামুনরা নিজেরা নিজেদের ইজ্জত আর সমৃদ্ধির কথা বিবেচনা করে সামাজিক বাস্তবতায় নারীদের সম্মান দিয়ে দিয়ে নারীর কারণেই যাতে কোনো হত্যাকাণ্ড সংগঠিত না হয় আমাদেরকে সতর্ক হতে হবে হতে পারে কখনো কখনো পদ অথবা পদবীর জন্যও মারামারি হয় এমনকি হত্যাকাণ্ড আমরা অনেকেই মরিয়া হয়ে উঠি আমার এই পদ লাগবে এই অবস্থান লাগবে এই সামাজিকতায় আমাকে যেতে হবে আর নিজের পিছন ভুলে ভবিষ্যতের কথা চিন্তা না করে উম্মাদ হয় আর উম্মাদের ঠিকানায় হত্যাই তো বাস্তবতা আজ হচ্ছে তাই শুধু তাই না সন্ত্রাস আজকের সারা পৃথিবীময় বহুল আলোচিত শব্দ সন্ত্রাস দিয়ে পৃথিবীতে মানুষকে হত্যা করা হচ্ছে সন্ত্রাসীরা হত্যা করছে নির্বিচারে হয়তো কার সাথে কারো শত্রুতাও নাই কিন্তু নিজের নিজের পাওয়ার ক্ষমতা প্রতিষ্ঠিত করার নির্বিচারে মানুষকে হত্যা করছে পৃথিবী সাক্ষী নজরুল সুন্দর করে বলেছেন পুণ্যত্তে আজ কমপক্ষের মেলা বসেছে আর সকল কমপক্ষেরা মাতলামি খেলা শুরু করে দিয়েছে আর তাই পৃথিবী মহেশ সন্ত্রাসের বাস্তবতায় হত্যা হচ্ছে সকল সারা পৃথিবীময় সন্ত্রাসের বাস্তবতায় হত্যাকাণ্ড হচ্ছে আর তা সব সাধারণ মানুষরা মারা যাচ্ছে যুবক শিশু নারী বৃদ্ধ মারা যাচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে তা যেমন একটি দেশ একটি জাতি একটি সমাজ মানুষের বেচে থাকার জন্যে তিনটি মৌলিক অধিকার ঘোষণা করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যদিও আজকের পৃথিবীতে মানুষের মৌলিক অধিকার পাঁচটি বলা হয় কিন্তু কোরআন এবং সন্ন্যায় রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম বলেছেন মৌলিক অধিকার তিনটি এক নাম্বার নম্বর বা একটি সুখের নীল আরামের ঘুমানোর ঠিকানা নিরাপত্তার সাথে ঘুমাবে আর সঞ্জীবনী শক্তি নিয়ে সকালবেলা বেরিয়ে পড়বে এমন একটি আরামের ঠিকানা সুখের নিবাস প্রথম মৌলিক অধিকার আর যেখানে অসুখ থাকবে না তাই চিকিৎসা বাস্তব থাকবে সুস্থতা থাকবে দুই নাম্বার মানুষের খাদ্য আর পানীয় খাবার আর পানীয়টা মানুষের মৌলিক অধিকার কেউ কারো পানি নষ্ট করে দিতে পারে না খাবার নষ্ট করে দিতে পারে না আর তিন নম্বর গায়ের কাপড় যদিও আধুনিক বাস্তবতা আমরা বলি অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থান এই পাঁচটিকে মৌলিক অধিকার কিন্তু শিক্ষা মানুষের মৌলিক অধিকার নয় মৌলিক কর্তব্য কারণ মানুষ মানুষ হতে পারে না যদি সে শিক্ষিত না হয় শিক্ষিত আর অশিক্ষিতের তুলনা দিতে গিয়ে বলেছেন অন্ধ আর চকুস্মান আলু আর আধার কে এক ও আহিয়া ওলাল আমি জীবিত আর মৃত কে এক ও জিল্লু ওয়ালাল হারুর ছায়া রোদ্র কে এক অবশ্যই না তাই শিক্ষা বেচে থাকার জন্যে যে শিক্ষিত নয় তার মানুষ হওয়াটাই উচিত না ওদের হৃদয় আছে কিন্তু অনুধাবন শক্তি নাই ওলাহম আয়ু নিহা চকু আছে কিন্তু দেখতে পায় না চোখ থাকতে অন্ধ ওলাহ কান। কিন্তু শুনতে পায় না ওরা চতুষ্দ জন্তুর মতো বাল হুম বরং এর চেন্ট সুতরাং শিক্ষা মৌলিক অধিকার নয় মৌলিক কর্তব্য বাধ্য হয়ে শিখতেই হবে মানুষ হওয়ার জন্য আর চিকিৎসা মানুষের সুস্থ জীবনে আরামের ঠিকানার অংশ তাই বর্তমান পৃথিবীতে মানুষের যে মৌলিক অধিকারগুলো তা কি বাস্তবে রয়েছে অন্তত অন্ন এবং বস্ত্রের ব্যাপারে বিশেষ করে খাওয়া দাওয়া আমরা যা খাচ্ছি তা কি যথার্থই খাদ্য নাকি তা জীবাণু আমরা যা পান করছি তা কি সত্যিই পানীয় নাকি তা জীবাণু বিভিন্নভাবে বিভিন্ন পত্রিকার পরিসংখ্যানে বিভিন্নভাবে আজ প্রমাণিত হচ্ছে বিভিন্নভাবে মুসলিম জেনারেশন ধ্বংস করে দেওয়ার জন্যে কুমল পানীয়ের নামে জীবাণু মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে শুধু তাই না আমরা নিজেরাও বাজারে ঘাটে সমাজে যে খাবার খাচ্ছি ভেজান আর না হয় বিভিন্নভাবে কেমিক্যালযুক্ত অতঃসর বলে আরমি নাতেশ করে বলেছেন বিশ্ব মানবতাকে আইয়ুহান্নাস ও হে বিশ্ব মানবতা কুলু মিমা ফিল আরো দেহা খাও পৃথিবী থেকে যা টাটকা এবং যা পবিত্র তাৎকার হালাল খাবার খেতে হয় প্রিয় বন্ধু পৃথিবীতে মানুষের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করতে আদেশ করেছেন কোনোভাবে কোনো দিক থেকে মানুষের মৃত্যু হয় ক্ষতি হয় বিকলাঙ্গ হয় অথবা জীবন হারিয়ে ফেলে এমন কোনো কাজ করাটা হল কবিরাগুনা রব্বুল আলমিন আমাদের সকলকে মানুষের জীবন ধ্বংস হওয়ার মতো সরাসরি কোনো কাজ অথবা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া থেকে রক্ষা করুন আমরা সবাই যাতে জীবনকে সম্মান করি বেঁচে থাকাকে মর্যাদা দেই পৃথিবীটা মানুষের জন্যেই বাসযোগ্য হয় পৃথিবী যাতে তানবের আবাসে পরিণত না হয় রব্বুল আলমিন এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণকে নিরাপত্তা দিন আমাদের সকলকে রব্বুল আলমিন এই জন্যে কবুল করুন আমিনা মাইন্দি হুনিপ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 divorce, solution or problem, heaven or hell, uh, there is a you choose beauty, wealth, family status, virtue, decide what you want, decide your choice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 পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শক না থাকার কারণ কুসংস্কার চলে আসে এগুলো আসলে